রহমানের লেখক বলছেন মানে যা লিখা হয়েছে আর ইসিম ফাইল যিনি লিখেছেন লেখক माहानीस प्रश्न उत्तरे बिखन सहीदीस सम्पर्क सही बखारी এমা বখারীম সহিমি ওই কিতাবের নাম হচ্ছে বোখারি শরীফ কিতাবের নাম নয় এমা বোখারির নাম ও তার নাম ও বোখারি নাম বরং তার নাম কি মোহাম্মদ আর তার পিতা ইসমাইল মুহাম্মদ বিন ইসমাইল বোখারা শহরের মানুষ ছিলেন সেজন্য যেমন আপনার বাড়ি এমাম বোখারি হচ্ছেন বোখার অবস্থান খান বোখারাই বোখার বাসিন্দা সেখান থেকে নিয়ে এসে কিতাবের নামকে বোখারি দেওয়া হয়েছে আর কিতাবের নামকে বোখারি বানিয়ে দেওয়া তার সাথে শরীফ লাগিয়ে দেওয়া হয়েছে আর আমরা অনেক সময় দেখা দেখি বলছি গতানুগতিক মানে ওই বাতাসে বয়েফ আছে আসলে শুদ্ধ খুব সংখ্যক বলে সহিফরাদ নয় বা অন্য কোন কিতাব নয় প্রসিদ্ধ খাদিসের যেটি কিতাব সাহিউল বোখারি আর বড় নাম তার আল জামে বড় নাম হচ্ছে আল জামে রসুল্লাহ মেহি এইভাবে তার বলা হয়েছে যাই হোক সুম্মা মুসলিম তারপরে দ্বিতীয় লিখনই হচ্ছে দুনিয়ার কিতাব না ধর্মীয় কিতাব দীনী কিতাব আর দিনী কিতাবের মধ্যে তুলনা চলে না আর মানুষের লিখা কিতাবের সাথে না হাদিসের কিতাব কারণ হাদিসের কিতাব মানুষের লিখা না মানুষের সংকলন হাদিস কার রসুল্লাহামে যতগুলি তাহলে হাদিসের কিতাব আছে কোরআনে করিম আল্লাহর কালাম আর হাদিস হচ্ছে রসল আল্লাহ রসুল কালাম রাসুর উল্লা সাহায্যের কালাম সম্পর্কে যতগুলি তার মধ্যে আর কেউ যদি অন্য কিতাব কে বুখারির সাথে তাহলে তার কি অবস্থা হবে এটি একটি আহ যাদেরকে কাসদাবের দলে সামিল করা হবে যদি এরকম কথা বতালিদায় কোরআন কবিতা আছে যে সব আলে আলেম গণ্য করা হয় এবং যারা করান এবং হাদিস বুঝেন যে কোনটা কি তাদের কথা সাধারণ মানুষদের আপনার কি ভোট নেওয়ার ব্যাপার সবার এখানে আছে তাই না আলমাই কিরম কি করেছেন এজমা করেছেন বলেছেন কি তালাক্কি কিতাবি কিতাবাই হেমা এই দুইজনের কিতাব কে গ্রহণ করার উপর বিল গ্রহণের সাথে তারা সাদরে গ্রহণ করেছেন এজমার সাথে তারা পুরো ওম্মতের অলমাই কিরাম সুতরাং এতে দ্বিমত নেই যে বোখারের হাদিস আছে ছেড়ে দিয়ে নানা বোখারের হাদিস করা যাবে না কিছুটা আমল করতে ফেকা দেখে নিতারের ভূমিকাতে এক সাহেব লিখছেন অনুবাদ কোন হাদিস খেলাফ হয় তাহলে ফেকার দেখে কোথায় যে জায়গা হবে আল্লাহ ফেকার কিতাব মানুষের লেখা মানুষের মত আমি মাস্লা মাসাইল সম্বলিত একটা কিতাব লিখলাম আমার মত হইতে কিন্তু বোখারি শরীফ কালা রসুল হাদিসের কিতাব মুসলিম একটি প্রশ্ন বলছে আলিফ কোমা আসাহ ওই দুই কিতাবের মধ্যে কোনটি বেশি সহি বলছেন হোমা দুইটি কিতাবের মধ্যে বোখারি সহি সবচেয়ে নেই কি রয়েছে পরে বলি ওয়াজ কারণ লেহাদিস বুখারি আসাদ কিসের কারণ বায়ন করছেন বেশি সহি হওয়ার একটা কারণ আর হচ্ছে বেশি ফায়দা হওয়া দুটি বিষয় দুটি বিষয়েরই কারণ এখানে ব্যয়ন করছেন कारी जाल मान्य अर्थात बर्णन कारी गशील निर्भरजोग्य তাহলে এটা কিসের কারণ বায়ন করা হলো বুখারি যে মুসলিমের তুলনায় বেশি সহি আর বেশি ফায়দা আছে মুসলিমের তুলনায় কারণ বুখারিতে ফিখি ইস্তেম্বাত আছে অনেক মশলা মশাল ইস্তম্বাদ করেছে অধ্যায় কায়েম করে বলেছেন যে এই হাদিস থেকে এ মশলা হয় এই ইস্তেম্বাত মুসলিমের নেই কারণ অধ্যায় অয়েম করেনি ইমাম মুসলিম রহমতুল্লাহ একরকমের হাদিস এসেছেন মুসলিমে যে অধ্যায়গুলি আছে এটা জেনে রাখার বিষয় জানেন বা এখানে কেউ নাও জানতে পারে এমাম ইমাম মুসলিমের কিতাবে যে অধ্যায় আছে অধ্যায় আছে বর্তমান মুসলিম খুললে কিন্তু অধ্যায়গুলি ইমাম মুসলিম স্বয়ং কায়েম করেনি সেগুলি ইমাম নবী রহমতুল্লাহ আলাই যখন এই শহীদ মুসলিমের ভাষ্য লিখলেন সারা ব্যাখ্যা লিখলেন তখন দেখলেন যে জনসাধারণের জন্য বা ছোটখাটো আলেমদের জন্য মুশকিল হয়ে যাবে যে কোনটা হাদিস কোন বাবের আন্ডারে কোনখানে অধ্যায় শেষ হয়ে আরো নতুন বিষয় শুরু হচ্ছে নিতন চিন্তা করে করে অধ্যায় বড় অধ্যায় কিতাবুল ইমান এইভাবে কয়েম করলেন আর তার ছোট ছোট অধ্যায় বাব কায়েম করে দিলেন আমাদের সুবিধার্থে যাতে আমাদের সুবিধা হয়েছে তো মসলামশাইলফিক মসলাম মশাইল ইস্তেমবাদ বোখারি তো অনেক বেশি আছে এতে বেশি ফায়দা ওয়ার্নাতিল মুসলিমের তুলনায় দুটি দিক থেকে শহীদ বুখারি প্রাধান্য পেয়েছে কোরআনে কেরিমের পর ইস্তানি তারপরে সাহি মুসলিমের আসা মুসলিম আর একটি কথা বলছেন সহি বোখারি সহি মুসলিম চাইতে অধিক এটা সার্বিক দিক থেকে দেখলে সার্বিক দিক থেকে কিন্তু যদি দেখা যায় যে মুসলিমের কিছু হাদিস আছে যে হাদিসগুলি বোখারির উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এখানে যত লোক আছেন তার মধ্যে এলেমের দিক দিয়ে হইতে পারে কোন আলেম হইতে পারে আল্লাহ আলাম কিন্তু যদি মনে করেন এখানকার মধ্যে বলবেন যে যিনি পড়াইছেন তিনি তাই না এটা সার্বিক দিক থেকে ধরলে কিন্তু একটা সাবজেক্টে গাড়ি চালাতে আমার চাইতে পণ্ডিত অনেক আছে ঠিক আছে না আচ্ছা তারপরে টেকনিক্যালে এখানে ভয় ছুই না কোনো জায়গায় লুঝে আমি জিন্দগিতে ছুই না ওই টেকনিক্যাল কাজের ব্রেন বুদ্ধি আমাকে দেওয়া হয়নি অথবা আমি তো সেটা কাজে লাগাইনি তখন ওটা আমার বসে ওই প্রতিভা বসে গেছে হতেও পারে এটা হয় নেই আর না হলে বসে গেছে খালাস গেছে গেছে কারণ যে কোনো প্রতিভা বলা হচ্ছে যারা অভিজ্ঞতা বলছেন পণ্ডিত শিক্ষা শিক্ষা বিষয়ের যে কোনো প্রতিভাকে বাড়াবার জন্য ওই রকমই সহি সার্বিক দিক থেকে দেখলে সহি বেশি ফায়দা আছে বেশি সহি কিন্তু মুসলিমের ধরেন যে বেশ কিছু হাদিস আছে যেগুলি বুখারির বেশ কিছু হাদিস চাইতে বেশি সহিবার স্পষ্ট আর না হইলে ফাঁকাত ইউ জাদু বাজুল আহাদিস মুসলিম আকিন বাজুল আহাদিস বুখারি কারণ ফকাদ ইউ জাদবাজুল আহাদিস বেশ কিছু হাদিস পাওয়া যাচ্ছে মুসলিম মুসলিমে मुसलिम असह सहीसलिम एवं बुखार सही बखार चाहते बसि सही मत किस आलम पेश सठी हम কাউল আউ্লক তারপরে দ্বি বচন ব্যবহার করা হয়েছে এমাম বুখারি এবং এমাম মুসলিম যত দুনিয়ার সহি হাদিস নবীসাল্লাম এর ছিল নবীলাম থেকে বিশুদ্ধ সূত্রে যত হাদিস প্রমাণিত সবগুলি কি সংকলন করে নিয়েছেন না আরো কিছু ছুটেছে ठीक उत्तर दिए अपना ढेल मारे उत्तर दिए ना जी आईडिया अनुमान भित हादसे मुसलिम समस्त शही गुली के सामिल कर पावन कर बाध्य करी सबगुली आसब बुखारी अथवा मुस्लिम एर शर्त की ইল তাজামার শর্ত আরোপ করা অথবা নিজে পাবন্দী করা এরকম করেছেন কি উত্তর এবং এর পাবন্দিও করেননি বা এই শর্ত নিজের অরোপও করেননি যে না অবশ্যই যে কোন সহি পেলে এই কিতাবে অবশ্যই নিয়ে আসব না এরকম শর্ত করেননি তারা বরং এর বিপরীত তাদের দ্বারা প্রমাণিত আছে তারা বলেছেন ফা আল যে ইমামের নাম কি আমি আমার জামে আমি দাখিল করিনি ইল্লা কিন্তু কি দাখিল করেছি মা সাহা যে হাদিসগুলি গুলি সহি সহি ছাড়া কোন হাদিস দাখিল করিনি ঢোকাইনি দীর্ঘ হয়ে যাবে এই ভয়ে আমি ছেড়ে দিয়েছি লম্বা হওয়ার অবস্থার দিকে লক্ষ্য করি অকাল মুসলিম এমা মুসলিম তাকেও দেখা যাক তিনি কি বলেছেন বলছেন আমার নিকটে যত হাদিস আছে সবগুলি এখানে আমি রাখিনি মানে আমার কিতাবে সংকলন করিনি আমার নিকট আরো সহি আমি এই কিতাবে সংকলন করেছি রেখেছি ওই হাদিস যেগুলির উপর মহাদিস রামীতি ঐক্যমত আছে কেউ একফ করেনি কিন্তু যে হাদিসগুলো দেখেছি যে এক মহাদিস বলছেন না হাদিস সহি নয় অথবা এর শর্ত একটু দুর্বল শর্তের আওতাতে পড়ে না ওগুলো আমি নি হ্যাঁ কিছু আলেম বলেছেন হাদিসগুলিকে ওইগুলোকে শুধু নিয়ে এসেছি তাহলে বোঝা গেল যে বেশ কিছু সহি হাদিস আরো আছে যেগুলিতে মতানৈক্য আছে সেই জন্য সেই তিনি ছিঁড়িতেছেন ওগুলিকে নিশ্চয় আমি এই কিতাবে রেখেছি মানে সংকলন করেছি মায়ের দিকে বস্তুর দিকে যাচ্ছে ওই হাদিস গুলি যে হাদিসের ওপর তারা এজমা করেছেন মানে মহাদিস করেছেন তারা মানে মহাদ্দ হাদিসের পন্ডিতরা জিম মানে বলছেন ছুটে গেছে মানে তারা সংকলন করেননি যেগুলি ছুটে গেছে এগুলির সংখ্যা অল্প না অনেক বেশি আহ প্রশ্ন বলছেন কাল আল হাফিজ এবনুল আখরাম একটি মত হাফেজ ইবুল আখরাম একজন হাদিসের পন্ডিত তিনি বলছেন যে ইমাম বোখারি মুসলিম এতগুলি হাদিস সহিফুত কেন বলে না হাত ছাড়া হয়ে গেল চলে গেল লোকটা যেন ফত বলে অফাত পেয়েছেন বলেন না অফাত আর ফত হাহাত ছাড়া হয়ে যাওয়াকে বলে তো এখানে ওই যে ফাতে হুমা তাদের কাছ থেকে ছুটেছে কতটুকু প্রতিবাদ জানানো হয়েছে অনেক কিছুই ছুটেছে অনেক সহিদ ছুটে গেছে ফাঁকা নক আলীন বুখারি ইমাম বুখারী রহমত লালের থেকে বন্ধিত আমি সহিদ যেগুলি ছেড়েছি সেগুলি আকস্তার অনেক সেগুলি অনেক অকাল এবং আর একটি বক্তব্য তার আছে আহাজা আলফি হাদিস আমি এক লক্ষ হাদিস মুখস্থ রাখি আলফি হাদিস এবং আমি দুই লক্ষ এমন হাদিস মুখস্থ রাখি যেগুলি সহি নয় ওগুলো মুখস্থ করেছে সতর্ক থাকার জন্য জাতিকে ঢুকিয়ে না দিতে পারে তাহলে জানতে হবে যেমন আমাদেরকে বিদার জানতে হয়েছে ভন্ডামি জানতে হয়েছে বিদাত ভরা আছে আমার লাইব্রেরি থেকে যে ওই হাত ভরে কিতাব পড়তে লাগে ইমাম পোখারেল দুই লক্ষ জাল জিফ হাদিস মুখস্থ রাখতেন আর এক লক্ষ সহি হাদিস মুখস্থ রাখতেন এক লক্ষ সহিদ হাদিসের মধ্যে মাত্র কতটুকু হাদিস আছে তার কিতাবে তারপরে বলছেন কত আছে হাফেজ ইমুল সাল্লাহ যে বক্তব্যটি বলেছেন সে বক্তব্যটি খুব প্রসিদ্ধ ওইটাকে শুধু উল্লেখ করেছেন কিন্তু সূক্ষ্মভাবে গণনা করলে একটু পার্থক্য হবে পার্থক্য হবে সুতরাং যেটা খুব প্রসিদ্ধ সেটা এখানে লিখেছেন এতটুকুই যথেষ্ট আর এতে ইন বক্তব্যটি তুলে ধরা হয়েছে যে হাদিস রয়েছে জুমলা মানে সবগুলি সবগুলি হাদিসের সংখ্যা হচ্ছে সাত হাজার দুশো পঁচাত্তর প্রসিদ্ধ কথা এটি হাদিস একটা নামাজের জাকাত কথা জাকাতের বাবী নিয়েছেন হজের কথা আছে হজের অধ্যায় নিয়ে এসছেন বুঝি না যেমন বুনিয়াল ইসলাম আল খামসি ইসলামের বুনিয়াদ পাঁচটি বিষয়ের উপরে পাঁচটি বাবা নিয়ে আসা যাবে জানা উম তারপর সুখ সুখ মাসলামশাইল প্রমাণ করার জন্য আরো অনেকভাবে অধ্যায় নিয়ে আসা যেতে পারে যেমন মশলাগুলি ইস্তেমাত যখন আমি করে দেখিয়েছি তখন বুঝতে পেরেছেন যে কি হবে যেমন এই যে হাদিসটা আজকে পড়লেন যে নামাজের পরে কেমন হেমামকে বসতে হবে হাদিসে এসে সেখানে জানাজার অধ্যায় আমরা পড়লাম জানাজার অধ্যায় কারণ আজাবের দৃশ্যগুলি দেখানো হয়েছে এই জন্য জানাজার অধ্যায় হাদিসটি নিয়ে আসা হয়েছে কিন্তু এই হাদিসকে নামাজের অধ্যায় নিয়ে এসে দেখানো যাবে যে সালাম ফিনার পরে কেমন করে বুঝতে হবে তাই না স্বপ্নে স্বপ্নের অধ্যায় রুইয়াতে স্বপ্নের অধ্যায় এই হাদিস নিয়ে আসা হয়েছে আর যদি রিপিট হাদিস গুলোকে বা দিয়ে একবার নিলাম একটা হাদিস দশ বার এসছে একবার ধরলাম ওইটি তাহলে আর আলাফ চার হাজার মুসলিমে কতটি আছে বারো হাজার হাদিস আছে রিপিট হাদিস গুলি মুসলিম হিসেবে অনেক রিপিট একটা হাদিস সনদ বিভিন্ন এই জন্য মতন মানে হাদিসের বিষয়বস্তু এক বারবার করে হাদিস নিয়ে এসেছেন আনুমানিক বা কাছাকাছি আনুমানিক চার হাজার তাহলে চার হাজার কোথায় আর বারো হাজার হ্যাঁ তিনগুণ চার আট বারো তো তার রিপিট অনেক বেশি আছে আর ওতে হাজার মধ্যে চার তাহলে ডবলও হচ্ছে না অন্য কিতাব তার মানে এই হারিয়ে গেছে আর কারো বাকি নেই হাদিস আছে না অন্য আরো সহি আসছে সহিবাইম আছে সহিবিন আছে আহ তারপরে মোস্তাদছে তারপরে আবুদাউদ্দে আছে বেশ কিছু হাদিস যেগুলো মুসলিমে নেই বোখারিতে নেই হাদিস আছে যেগুলি আছে এইভাবে এটা শেষ করে দিতে বলছে আইনাত আল্লাহাদিস বুখারি মুসলিম ইমাম বুখারি মুসলিম যে হাদিসগুলি ছেড়ে দিয়েছেন সেই হাদিস বাকি অবশিষ্ট হাদিসগুলি কোথায় পাবো আপনার প্রশ্নের উত্তর ওই সহিদুলি কোথায় পাবো কোন কিতা পাবোবিল মতামশ এই হাদিস পাব যেগুলি প্রসিদ্ধ এবং মানে যেগুলি নির্ভরযোগ্য যে কিতাবগুলি যেগুলির উপরে হাদিসের ক্ষেত্রে নির্ভর করা যায় যেগুলিতে জালজইফ নে সেই হাদিসের কিতাবগুলিতে পাবো যেমন সহি উনি কিতাবের নামই সহি সাহি ইবিনবান ইমাম ইবিনের সহি কিতাব অধিকাংশ সহি তাতে আছে তার মতে সবগুলি সহি অন্যান্য মহাদেশা গবেষণা করে বলেছেন যে না তোমাদের কিতাব কিছু কিছু জৈফ আছে অমস্তারা হাকেম সহি হাকিমের কিতাব সেটাও তার মতে সবগুলি সহিছু জৈপ আছে অধিকাংশ সহিনালী আরবাণী আরবা মানে আবু দাউদ্ভিনটি সোনানের কিতাব এগুলিতে আছে বেশ কিছু সহি আছে হাদিস পেয়ে গেছি দেখতে হবে হাদিস সম্পর্কে মহাদিস কি বলেছেন কারণ এগুলি সর্বসম্মতিক্রমে সহি নাই বোখারি মুসলিমের ওপর ইজমা হয়েছে যেগুলি আর যেগুলো শহীদ শর্ত লাগাননি যেমন আবুদাউদ্ সহির শর্তই লাগাননি তাহলে ওতে তাঁর ইচ্ছা করে কিছু জয়ী হাদিস নিয়ে সতর্ক করার জন্য যে অনেকে আমল করেছে সেই হাদিস গুলির সতর্ক করার জন্য যাতে সামনে থাকে যদি ওগুলো যদি তারা সংকলন না করতেন না আমরা বলছেন যে এই কিতাবগুলিতে হাদিস পেয়ে নয় যথেষ্ট নয় হাদিস আছে বক্তারা আমাদের সাথে করে হাদিস কোথায় আছে মিশকাতে আছে মিশকাতে জাল হাদিস আছে মজু হাদিস আছে হাদিস কোথায় আছে ইবিনাজা ইবিনিস চল্লিশটি মজু জাল হাদিস আছে এটা স্পষ্ট হওয়ার জন রয়েছে মহাদিস নাকি সহি বলেছেন কিনা যদি সহি বলে থাকেন তাহলে আমল করবেন সাহি তবে এমন কিতাবের উপর আমল করেন যেই কিতাব করেছে শর্ত লাগিয়েছে যে আমি শুধু সহি হাদিস বর্ণনা করার উপর ক্ষান্ত করবো যে ব্যক্তি শর্ত লাগিয়েছে মানে সারা আল ইসার মানে আল ইখরাজি শাহি সহি আমি সংকলন করব। যেমন কাসাহী ইবনে খোজাইমা ইবিনোজাইমার হাদিস সবচেয়ে সহি বোখারির পরে মুসলিমের পরে বোখারি মুসলিমের পরে খোজাইমার হাদি সবচেয়ে বেশি সহি এই জন্য তিনি শর্ত লাগিয়েছেন তো তার হাদিস প্রায়গুলি সহি তারপরেও কিছু হাদিস অল্প কিছু হাদিস আছে যেগুলির উপর কালাম করা হয়েছে তারপরে মোস্তাদ হাকেম কি কিতাব ইবনে খোজেমা কোন কিতাব ইবিনেবান কোন কিতাব এই কিতাবগুলি কিছু পরিচিতি দেওয়া হয়েছে এই পরিচয়গুলি এমনি যদিও জনসাধারণের জন্য অত প্রয়োজন নেই তারপরে যেহেতু কিতাবে আছে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তালাগুলি তর জমা করে দেবো আল্লাহবুল্লা আলমজন এবং আমল করার তৌফিক দান করেন যদি জিজ্ঞাসা করা হয় যে হাদিসের প্রথম কোন কিতাব লিখা হয়েছে তাহলে মহাত্তা মালিক হয়েছে কিন্তু তাতে জয়ীফ কিছু আছে আর যদি বলা হয় শহীদ কিতাব প্রথম কি লিখা হয়েছে যেটা প্রশ্ন তাহলে তার উত্তর যে প্রথম মালিকের মত তারপরে মহাত্মা মালিক যে হাদিসগুলি আছে প্রায় হাদিস বোখারি তো আছে ছুটেই নি সবগুলি চলে এসেছে মহাত্তা মালিকের ফায়দা আছে আপন জেগে আমরা ক্লাসে পড়েছি এটার উত্তর বলা হয়নি হ্যাঁ ওই যে শহীদ শহীদদের ঘর মহিলারা জেহাদের ময়দানে যাবে না তোমাদের জেহাদ নেন বিশাল বলেছেন মহিলাদের জেহাদ হচ্ছে হজ অমরাদ ওরা শহীদ শহীদ সাধারণত হয়নি আর শিশুরা তাদের জেহাদি ফরজ হয়নি সেজন্য শহীদদের ঘরে শুধু সবাবদেরকে যুবকদেরকে আর বয়স্ক লোকদেরকে মুরব্বীদেরকে দেখা গেল আর প্রথম যে আমঘর ছিল সেখানে নাবালক ছেলেরাও গেছে মহিলারাও গেছে কারণ জানতে মহিলারা হবেন এবং শিশুরাও হবে